दंदम निकाले जे साम कर निकाले सदैव ही शीरभक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपात जान जगते अप्रकृत जगत थे भगवान कृपा सरस ने तत्प्रकाश तत्शक्ति भगवान तत्प्रकाश तत्शक्ति इत्या मध्यमें जगते भगवत कृपा वर्षित है শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অপ্রাকৃত দৈন্য প্রকাশ করে বলেছিলেন হইতে জগাই মাদাই হইতে মুহি সে পাপিষ্ঠ পুরুষের কিছ হইতে মুিষ্ঠ মোর নাম যেই লয় তার পুণ্য ক্ষয় মোর নাম যেই শুনে তার পুণ্যক্ষয় মোর নাম যে ঘিন্ন কেবে কিবা কেবা কিবা করে শিলক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই দৈনিক অপ্রাকৃত আমাদের কাছে যখন জাগতিক ব্যাক প্রশ্ন তোলেন জগতের লোক এ ধরনের যিনি একটা পরিচয় দিচ্ছেন এত নিরঘিন্ন বলে যিনি নিজেকে পরিচয় দিচ্ছেন মহারাজ এরকম একটা নির্ঘিন্ন ব্যক্তির কোন কথা শুনে আমাদের কি প্রয়োজন আছে এরকম একটা নির্ঘিন্ন ব্যক্তি যিনি নিজের পরিচয় দিচ্ছেন সেরকম ব্যক্তির কোনো কথা শোনান আমাদের কি প্রয়োজন আছে কোনো আছে কি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রাস কবিরাজ গোস্বামী যে আমারা আমাদের পারম্পর্য সূত্রে দিতে গিয়ে অত্যন্ত চিন্তা করি কারণ এই অপ্রাকৃত দেবার আগে আমাদের সাবধান হতে কি সেই সেই অবস্থা আমার হয়েছে আমার জীবনে শির কৃষ্ণদাসঙ্গ মহাপ্রভু শিক্ষাষ্টককে তৃতীয় শ্লোকে জানিয়েছিলেন তিনি শুনিছেন তরুণ রপে সহিষ্ণুনা আমানিনা মানদিন কীর্তনীয় সদাগ্র চৈতন্য মহাপ্রভু এই দৈন্যের কথা জানিয়েছিলেন তৃণের থেকেও যিনি অত্যন্ত নিজেকে হীন মনে করবেন এই যে দৈন্যটা এই দৈন্যটাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে উল্লেখ করেছেন এই দৈন্য কিন্তু এই দৈন্য সবার হৃদয়ে উদিত হবে না একমাত্র নিত্যানন্দবুর দাসে অবস্থিত যারা নিত্যানন্দবুর করুণা যারা পেয়েছেন পরিপূর্ণ করুণা তারা ছাড়া এই ধরনের দৈন্য কারোর হৃদয়তে উদ্ভূত হতে পারে না ভক্তিরাজ্যের নিয়ম হল যে যত পরিমাণে ঊর্ধ্বে উঠতে পেরেছেন তার তত পরিমাণে নিজের হেওতা অনুভব হয় যে যত পরিমাণে ভজন রাজ্যে উন্নত অবস্থায় উঠেছেন তার তত পরিমাণে নিজের হৃদয়ের যে দীনতা এটা প্রকাশ পায় জড় লোক অহংকারের সমুদ্রে নিমজ্জমান রয়েছেন সে অবস্থায় তারা অপ্রাকৃত রাজ্যের শ্রীর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দৈন্য সাগরে রয়েছেন সেটার খবর তাদের পক্ষে নেওয়া সম্ভব হয় না অহংকারের সাগরে থাকাকালীন অবস্থায় জড়জগতের নিমজ্জমান থাকাকালীন অবস্থায় অপ্রাকৃত রাজ্যের যে দৈনিক সাগরে কি ঘটনা ঘটছে সেই ইনফরমেশন সেই ঘটনা উল্লেখ করা একটা দৃষ্টতা মাত্র এটা উচিত হয় না ছিল শ্রীলক্ষ গোস্বামী পরবর্তী অধ্যায় বলেছেন অন্য সময় যে আমি দৈন্যের সাগরে ভেসে যাচ্ছি দৈনার নবেন বৈদ্যমাশ্র শিলক্ষাস কবিরাজ গোস্বামী বলেছেন নিজের জীবনের একটা ঘটনা উল্লেখ করেছেন যদ্যবি তিনি বলেছেন এই ঘটনা উল্লেখ করা সত্যি লজ্জা আমি বলতে গিয়েও লোকে বিশ্বাস করবে না এরকম ধরনের ঘটনা নিত্যানন্দ দয়ার কে বলা হয়েছে করুণার অবস্থা দয়ার অবস্থা উত্তম অধম তিনি বিচার করেন না উত্তম অধম বিচার তিনি করেন না যে আগে পরে তারে করেন নিস্তার নিত্যানন্দ প্রভুকে এই সম্বন্ধে আমাদের যদি ধারণা না থাকে তাহলে তার দয়ার বৈশিষ্ট্য আলোচনা করে কিভাবে শ্রীর নিত্যানন্দ প্রভুকে শাস্ত্রীয় বিচারে আমরা জানি যে বৃন্দাবনে যে কৃষ্ণ এবং বলরাম ছিলেন বৃন্দাবনের অন্তকরণে তারা লীলা করতেন বৃন্দাবনে যারা লীলা করতেন কৃষ্ণ এবং বলরাম তারাই গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দভুরূপে অবতীর্ণ হয়েছেন এটা কোনো গল্প নয় এর বিভিন্ন প্রমাণ আমরা উদ্ধৃত করব তার আগে আমাদের জানা উচিত যে এতটা দয়া অনন্ত ব্রহ্মাণ্ডে কেউ কোনো দিন করেছিলেন কিনা আর কোনো অবতার করবেন কিনা না তা জানা এমন কি গৌরাঙ্গ মহাপ্রভু এতটা দয়া করবেন কিনা না সেটাও একটা প্রশ্ন সেই জন্য কৃষ্ণদাস গৌরিয়া গোষ্ঠামী নিজের একটা ঘটনা বলেছেন আর বলার আগে এই দৈন্য উক্তি করেছিলেন এমন নির্ভিন্ন মোড়ে কেবা কী করে এক নিত্যানন্দ বিনু জগত মাঝারে এই কথা বলেছিলেন ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রীমান শেষ ভৃত্য বলে পরিচয় দেন অর্থাৎ নিত্যানন্দ শেষ তিনি তার থেকে কিভাবে পেয়েছিলেন দিক যদিও নিত্য পার্শ্বত্ব তথাপি লীলা করেছিলেন শেষ ভিত্ত বলে নিজেকে পরিচয় দেন শিল বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর যে হৃদয়ের কথা অনুবাদ করেছে নিত্যানন্দব ঠিক এইরকম কথা বলতেন কি কথা বলতেন জগৎবাসীর কাছে নিত্যানন্দ প্রভুর প্রতিজ্ঞা আছে কমিটমেন্ট আছে নিত্যানন্দ প্রবু বলদেব নিত্যানন্দ প্রতিজ্ঞা করেছেন কি প্রতিজ্ঞা করেছেন মই লাগে কি বলেছেন অত মুদি লগে দ্য টোটাল রেসপন্সিবিলিটি লাইন উইথ মিউ ইট টু ইউ আর প্রতিজ্ঞা করছেন যে সমস্ত এই যে সংসার সিন্ধু এটাকে পার করার দায়িত্ব তোমার আমি নিলাম আমি প্রতিজ্ঞা করছি তোমাদের পার করব। আর তোমাদের খালি একটা কাজ করতে হবে গৌর বলে ডাকতে হবে আর বাকি সব আমার সমস্ত আমারে ভজিয়া লহ আমারে কিনিয়া লহ ভজ গৌর হল আমি সব সবাইকে পার করব এটা আমার কমিটমেন্ট রইল প্রতিজ্ঞা সে যে অবস্থাই হোক উত্তম অধম কোন কথা সবাইকেই তিনি পার করবেন এ ধরনের একটা প্রতিজ্ঞা করেছেন নিত্যানন্দ প্রভু সম্বন্ধে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেসব তত্ত্ব আবিষ্কার করে দেখিয়েছেন সেগুলো পরে আসছি ঘটনাটা আগে বলেন ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন আমার পূর্বাশ্রমে একটা ঘটনা ঘটেছিল নৈহাটির সামনে ঝামাটপুর গ্রামেতে सेखाने गुणार से न मिश्र नामक एक पूजारी विग्रह सेवा करें जो श्री मिनकेतन नंद दास पहुंचे তাকে দেখে সবাই আনন্দে আটখানা ভক্তিময় কলেবর চারিদিকে দুলছে কাউকে চাপর মারছে কাউকে আলিঙ্গন করছে অদ্ভুত সেসব বিকার তার অশ্রু পড়ছে চোখে এরকম ধরনের প্রেম বিকার এরকম ধরনের দয়া জগৎকে বিতরণ করছেন এই অবস্থায় যখন পৌঁছেছেন সেই সময় সবাই আনন্দে আটখানা উঠে দাঁড়িয়েছেন এক সেই গুণার নব যেখানে সেবায় ছিলেন তিনি সেখানে বসেছিলেন কিন্তু সেই তাকে দেখে গত গাত উত্থান করেন নাই ওঠেন নাই তিনি তাকে দেখে ওঠেন না এতে মিনখেদম নামদাস বলেছিলেন আনন্দের সঙ্গে কোনো দুঃখ প্রকাশ করেননি তিনি বলেছিলেন এই যে এই হচ্ছে রোম হর্ষণ যে বলরামের আগমনেতে উঠে দাঁড়াল না ভাগবতে বা বিভিন্ন পুরাণে এইসব প্রমাণ আছে সেখানে বলছেন যে তিনি এরকম ধরনের কথা বললেন যে উঠে দাঁড়ালো না নিত্যানন্দের মানে বলরামের আগমনে যেমন রম্যহর্ষণ শুধু রোমহর্ষণ যেমন দাঁড়াননি সম্বর্ধনা করেন নাই গুরুর আগমনে সবার করতে হয় সেক্ষেত্রে অনেক লোকের প্রশ্ন আছে তিনি তো মিনকতম রামদাস তিনি নিত্যানন্দের দাস বলে পরিচয় দেয়। তিনি তো আর বলরাম নন নিত্যানন্দ নন তাহলে সেক্ষেত্রে এই কথা বলার কি দরকার ছিল অর্থাৎ তিনি যে বলছেন যে বলরামের আগমে যেমন আগমনে যেমন উঠে দাঁড়ায় নাই সেরকম এ উঠে দাঁড়ালো না তিনি কি নিজেকে নিত্যানন্দ বলরাম বলতে চান কথার কথাটার মানে কি বল যারা ভক্তিমান আচার্য তারা এই সমস্ত কথা সমাধান করেন জাগতিক কোনো বিদ্যা বুদ্ধি বা তর্ক দিয়ে এগুলো সমাধান হয় না সত্যি সত্যিই নিত্যানন্দ বহু এসেছিলেন বলরামই এসছিলেন মিনকেদম নামদাসের হৃদয়তে সমগ্র হৃদয় জুড়ে বসে রয়েছেন বলরাম নিত্যানন্দ বলরাম নিত্যানন্দই এসছেন তার হৃদয়তে সেই জন্য কথাটা মিথ্যে ছিল না এটা ভক্তিপর কথা এ থেকে অভক্তি পর ব্যাখ্যা করলে হয় না ছিল কৃষ্ণদাস্ত বিরাজ গোস্বামী বললেন সেখানে লিখেছেন যে যখন তিনি সেখান থেকে চলে যাচ্ছেন তার আগে আমার ভাইয়ের সঙ্গে তার হইল বিবাদ ভাইয়ের সঙ্গে তার একটু বাদানুবাদ হলো কিরকম বলছেন তার গৌরাঙ্গ মহাপ্রভুতে পূর্ণ বিশ্বাস বলে দাবি করেন কিন্তু নিত্যানন্দে তার বিশ্বাস আভাস নিত্যানন্দে তার বিশ্বাস আভাস এই ধরনের কথাতে দুঃখিত হয়েছিলেন। এরকম ধরনের তর্ক তার কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামীর পূর্বাশ্রমের ভাই এই তর্ক উত্থাপন করাতে তাতে তিনি দুঃখিত হয়ে বাসী নিজের ভেঙে সেখান থেকে দুঃখে গমন করেছিলেন চলে গেছিলেন ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন সেই কালে আমার ভাতার হইল সর্বনাশ যেখানে যেখানে তিনি অসন্তুষ্ট হয়ে চলে গেলেন যেহেতু প্রতি অবমাননা তিনি সহ্য করতে পারলেন না আর সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন সেই কালে আমার ভাতার হইল সর্বনাশ আমার ভাতা সেই কালেই সর্বনাশ হল এই সর্বনাশ কথাটা ব্যাখ্যা আলিল প্রভুপাত লিখেছেন টিকায় সর্বনাশ মানে হলো সর্বাঙ্গীন ভাবে ভক্তিহীনতা ভক্তিহীনতা ভক্তিহীনতার মতো সর্বনাশ আর কিছু হয় না জড় শরীরটা খালি থাকে এখানে শিল প্রভুপাত দেখা করেছেন যে সেই কালে কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইয়ের ভাতার যে সর্বনাশ হলো সে মানে হল ভক্তিহীনতা প্রাপ্ত হল সম্পূর্ণরূপে অবিশ্বাসী হয়ে গেল শ্রীমাদ ভাগবতী মহাপুরাণে একটা সুন্দর শ্লোক আছে যে শাম অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম নির্বলিখম তে দু মহা মমাহ মিতি स शिगाल भक्से नईश मामाह सी गिगाल कक्ष देह देह सम्यक्रूपे चले जाए क्य शाम सयेद अनंत जाके अनदेव दया करब যে শামস এসো দয়েদ অনন্ত কোন অর্থ করি বলছেন না কিছু না বলছেন সর্বাত্মা আশ্রিত পদম যদি নির্ভলিখম এই নির্বলিখম অলিক অলিক এবং নির্বলিক এই দুটো কথা সুন্দর ব্যাখ্যা করেছেন বলছেন অলিক হচ্ছে বানাবটি বানানো যার মধ্যে মেকি যার মধ্যে সত্যতা নাই যার মধ্যে আর্টিফিশিয়ালিটি আছে যেটার মধ্যে কোনো বাস্তব কিছু নাই সেরকম ধরনের শরণাগতি যদি কেউ হয় তাহলে তিনি সর্বাঙ্গীনভাবে ঠকে যান সে এমন ধোকা খাবেন পরমাত্মিক রাজ্যে তিনি অন্ধ হয়ে যাবেন সেই জন্য প্রথমেই বলা হয়েছে যে শাম সয়েশ ও দয়ের অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলিখন নির্বলিক কথায় প্রভুপাত বলছেন সর্বান্তকরণে অন্তকরণ থেকে একেবারে যদি কেউ শরণাগত হয়ে যায় নির্বলিকভাবে যে শামশ অনন্ত সর্বাত্মনা আশ্রিত যদি নির্ভলিখন তে দুস্তরাম অতি তরন্তি চ দেব মায়া অনন্ত দেব মায়া ভগবানের যে মায়া সে মায়া শক্তিতে সবাই নুনাধিক সবাই কবলিত রয়েছেন এর বাইরে কেউ যেতে পারছেন না যাওয়া সম্ভব হচ্ছে না একমাত্র নির্বলিকভাবে নিষ্কপটভাবে যদি শরণাগতি সিদ্ধ হয় নিত্যানন্দ বহু চরণে বলরামের চরণে সেটা আবার গুরুবৈষ্ণবে শরণাগতির মাধ্যমেই সিদ্ধ হয়ে থাকে এ কথায় পরে আসছি সেখানে বলছেন যে যদি নির্বলিকভাবে ভাবে শরণাগত হয় তে দরামিচ দেব মায়া এই মায়াকে কেউ আজ পর্যন্ত পার করতে পারেননি ভগবান এটা বলেছেন গীতাকেও এটা বলেছেন মামে বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে এ কথাটা কোনো গল্প কথা নয় ভগবতে এগারো স্কন্ধে সুন্দর সুন্দর বলা হয়েছে সুন্দর আবার ভগবান উদ্ধবকে বলেছেন দেখো আমার একটা মায়াই জগৎকে কাজ করে দেয় বাজিমাত করে দেয় সেটা হচ্ছে জসীত মানা। আমার একটা মায়াই জগৎকে কাজ করে দেয় এরকম ধরনের আমার মায়ার যে প্রভাব এই মায়া থেকে কেউ মহারাজ আজ পার পাইনি আর পেতে পারে না একমাত্র নির্বলিকভাবে নিষ্কপট ভাবে শরণাগত ব্যক্তি তিনি তার পক্ষে সম্ভব হয় যোগাযোগ স্থাপন করা একটা ক্ষুদ্র জীবের পক্ষে কি করে সম্ভব জীব হতে চিতকন ছোট চিতক ততঃস্বা একটা ব্যাপার সেই যে ক্ষুদ্র চিতকন রয়েছেন তিনি কি করে অনন্তের সঙ্গে সম্বন্ধ স্থাপন করবেন এটা তো কাণ্ড ক্ষুদ্র জীব অনন্তের সঙ্গে সঙ্গ স্থাপন করতে পারেন না হতে পারে না এটা সেই জন্যই দয়া করে তিনি নেমে এসছেন যেহেতু ক্ষুদ্র জীব কখনোই অনন্তের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারেন না ক্ষুদ্রজীব অনন্তর সঙ্গে অনন্ত অনন্তর সঙ্গে কি করে সম্বন্ধ স্থাপন করবেন এটা সম্ভব নয় সেই জন্য অনন্তদেব নিজেই করুণা করে নেমে এসছেন যাতে করুণাটা সবাই পায় কিভাবে নেমে এলেন বলছেন নিত্যানন্দ প্রভু বলরামকে বলা হয় সমষ্টিগুরু আচার্য রূপে যত জগতে সদ্গুরু আছে যারা অসৎগুরু লোক ফাতে বসেছেন যাদের লাভ পূজা প্রতিষ্ঠা ইত্যাদি হচ্ছে যাদের সংগ্রহ করাই হচ্ছে তাদের জীবনের লক্ষ্য যারা নিজে মারা গেছেন আবার জগৎবাসীকে মারবেন যিনি লোভের পশুভূত আছেন তিনি ভৃত তিনি কাপুরুষ এগুলো স্বাস্থ্যের সিদ্ধান্ত আছে আর আমাদের ইংরেজিতে একটা প্রবাদ আছে কাপুরুষ সে বাস্তবিক বাস্তবিকার মারা যাওয়ার আগে অনেকবার নিয়ে যায়। নিজের অপদস্থ হতে হয় যেহেতু তার মধ্যে কাম রয়েছে লোভ রয়েছে ক্রোধ রয়েছে তাদের পরাভব হয় ভাগবতের পঞ্চম স্কন্ধে সুন্দর বলা রয়েছে কখন সময় হলে আলোচনা করা যাবে সর্বদাই তাদের পরাভব হয়েছে যেহেতু তারা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের প্রতি লালসা তাদের হৃদয়ে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ওই লালসাকে পূর্তি করতে গিয়ে তাদের যে একটা বিপরীত পরিস্থিতি পড়তে হয় তখন নিজের সম্মান ইজ্জত তারা রক্ষা করতে পারেন না ঢাকা দেওয়ার চেষ্টা করে কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা যায় না একটা বাস্তবিক সৎগুরু সৎ বৈষ্ণবের যে তেজ যে লক্ষণ মহারাজ স্বাস্থ্যের সর্বাঙ্গীন বিচার আপনারা করুন করলে তখন জানতে পারবেন গুরু বৈষ্ণবের লক্ষণ কি সেসব বাস্তব যারা জগতে এসছেন জগৎবাসীকে পুরুণা বিতরণ করবার জন্য নিত্যানন্দের কৃপা জগৎবাসীকে পাইয়ে দেওয়ার জন্য যে এসছেন তাদের লক্ষণ দেখুন আর পাটপারগুলোর লক্ষণ দেখুন যেসব পাটপাররা নিত্যানন্দের পাওনা যেসব সম্মান যেসব প্রতিপত্তি যেসব যেসব পূজা সমস্ত কিছু নিজে বাটপারের মতো মাছ সব অপহরণ করে নিজে আত্মসাত করার চেষ্টা করছেন তাদের জীবনের সঙ্গে বাস্তব গুরু বৈষ্ণবের জীবনকে কখনোই মেলাতে যাবেন না বিপদ হয়ে যাবে সেই জন্য বলছেন যে আমি আগেও বলেছি গুরুতত্ত্ব অখণ্ড তত্ত্ব বলদেব ভগবান তিনি গুরু বৈষ্ণব রূপে জগতে বিচরণ করেন ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেন ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে গুরু বৈষ্ণবের রূপ ধারণ করে জগতে তিনি বিচরণ করেন দুঃখী দিন দুঃখী যারা আছেন তাদেরকে করুণা করবার জন্য তিনি এই ভাবে তিনি বিচরণ করেন এই হচ্ছে তার দ্বিতীয় কোনো কাজ নেই খালি জগৎবাসীকে গৌরাঙ্গের করুণা পাইয়ে দেওয়াই হচ্ছে নিত্যানন্দের উদ্দেশ্য দ্বিতীয় কোনো কাজ নেই সর্বান্ত করণে গৌরাঙ্গে সেবা করাই তার উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য তার জীবনে নাই সেবা মূর্তি যেটা বলতে গিয়ে শ্রীলক্ষ্মী স্বনাথ কবিরাজ গোস্বামী লিখেছেন যে এই নিত্যানন্দ প্রভু সর্বাঙ্গীনভাবে সেবা করতে করতে তার শেষতা পেয়ে ভাষাগুলো সে মাইন্ডেড খেল করতে হবে বই অনন্ত এই এই বলরাম আনন্দ কৃষ্ণের শেষতা পেয়ে শেষ নাম ধরেছে এখন আমার কথার সঙ্গে কন্ট্রাডিক হয়ে গেল একটু আগে বলা হল যিনি অনন্ত আবার এখনই বলছেন তিনি শেষতা প্রাপ্ত হয়েছেন তিনি শেষতা প্রাপ্ত হয়েছেন এর মানেটা কি শেষতা বানানো শেষতা প্রাপ্ত হয়েছেন মানে আমাদের মনে একটা ধারণা যাগুলো একটা ফিনাইট কনসেপশন চলে এমানে শুরু এবং শেষের একটা প্রসঙ্গ আসছে কি বলতে চান ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এই প্রভুপাত ব্যাখ্যা করে লিখেছেন জগতবাসী যেন এই কথার অর্থ এই না বুঝে নেয় যে কৃষ্ণের শেষ হয়েছে এখানে শুরু এখানে শেষ কৃষ্ণের যে প্রথম প্রকাশ বিগ্রহ বললাম সেই নিত্যানন্দের যার শেষ নে অনন্ত সেক্ষেত্রে কি করে হতে পারে এই শব্দ প্রয়োগ শিলে বহুপাত জানিয়েছেন এই শব্দটা প্রয়োগ হয়েছে এই কারণে তিনি সেবা করতে করতে এমন এক্সট্রিম সেবা করেছেন পরম সেবা করেছেন যে সেবা কল্পনা করা যায় না সেবাগত আদর্শে তিনি এমন উচ্চ অধিকারে আছেন সর্বান্ত করণে তিনি সেবা করেন ওই জন্য অপ্রাকৃত जगते दस रूप धारण करवा करें कृष्णर आराम आवशन यज्ञसूत्र खरम सिंह विभिन्न रकम भाव सर्वान्तकरण सेवा करें दस रूप धारण करगवान सृष्टिकार्जे सहायता करें इसब कथा प्रसंग पढ़े आसब तरगे बला भलो এই যে সেবার আদর্শ নিত্যানন্দ প্রভু বলরাম প্রকাশ করেছেন শ্রীমৎ ভাগবতী মহাপুরাণেও আমরা দেখতে পাই যখন কৃষ্ণ বলরাম একসঙ্গে বৃন্দাবনে জঙ্গলে বিচরণ করছেন বিভিন্ন সময় তাদের সেবা আশ্চর্য সেবা এগুলো অনেক গুরু রহস্য জড় বুদ্ধিতে এসব বোঝা যায় না বলছেন যে বলরাম নিত্যানন্দ যখন যাচ্ছেন গোচারণ করছেন বিশ্রাম করার সময় দেখা যায় বলরামের চরণোদ্দ্বয়কে কৃষ্ণ নিজের বাহুতে রেখে কোলে রেখে সংবাহন করছেন অগ্রজের অগ্রজ বলরাম বড় ভাইয়ের পদ সংবাহন করছেন এখন যে বললেন আপনি বলরাম কৃষ্ণ সেবা করেন আবার এখন বলছেন কৃষ্ণ বলরামের সেবা করছেন কথাটার মধ্যে রহস্য কি স্বাস্থ্য সিদ্ধান্ত হল এই যে বাদ্যদৃষ্টিতে দেখা যাচ্ছে কৃষ্ণ বলরামের সেবা করছেন পদসংগ্র করছেন কিন্তু সেবাটা হচ্ছে কৃষ্ণের বলে সেবা ঠিক কথা কৃষ্ণ পদসমান করছেন বলরামের তো বলরামেই তো সেবা হল বল না সেবা হচ্ছে কৃষ্ণ কিরকম হল বলি যে প্রেমের কথা বলরাম কৃষ্ণকে পদসন্ন করতে দিয়েছেন কারণ কৃষ্ণ সন্তুষ্ট হবে তারা না দেখা যায় রাধারানী তাকে তাড়িয়ে দিলেন দূর হয়ে যা ওকে তাড়িয়ে দেবিতা ঢুকতে দেবিনা এখানে এই এই যে এত ভালোবাসে বললো আবার তাহলে আবার বলছেন যে রেগে গেলেন এত বলে মধ্যে গুরু রয়েছে সেখানে যে রাধারানী তাড়িয়ে দিলেন তাকে কি জন্য বলছেন সেই দুঃখে দাঁড়ালেন তার মনের বক্তব্য এই রাধারান প্রাণনাথকে তুমি যে আমাকে ছেড়ে ওখানে গেলে অন্য অন্নকুঞ্জে গেলে সেখানে কি সুখ পেলে বলো দুঃখ দুঃখ পেলে আর শরীরের কি অবস্থা দেখো তোমার দুঃখে দুঃখেতে আমার দুঃখ হচ্ছে তোমাকে সেবা করতে পারলাম না এই জন্য তুমি বেরিয়ে যাও এখানে গোপন রহস্য রয়েছে রাধারানী শ্যামসুন্দরকে তাড়িয়ে দিয়েও কারেন হাও হাউ করে ললিতা আমি কি করলাম কারণ না আমার দুয়ারে এলো তাকে এখন তাড়িয়ে দিয়ে কাঁচছেন ললিতা বলছেন আমি কি করবো তোমাকে তো অনেক পায়ে ধরলো অনেক কিছু বোঝালো তুমি তো তাকে তারিখ দিলে সব গোপন সেবাময় জগতের যে গোপন রহস্য প্রেমময় কথা এগুলো জগৎবাসী এসব উদ্ধার করতে পারেন না তাদের হৃদয়তে সব বেরোয় না এগুলো গুরু বৈশ্বের আনুগত্যেই উপলব্ধি করার বিষয় সেখানে বলছেন যেমন ভাবে বলদেবজি মহারাজের চরণ কৃষ্ণ সংবাহন করছেন কৃষ্ণ আনন্দে আহ্লাদিত হচ্ছেন তাকে অগ্রজকে সম্মান করছেন হে অগ্রজ দেখো এই ফল ফুল লতা এই সমস্ত দেখো তোমার চরণের নতযান হয়েছে মাথা নিচু করে হে অগ্রজ তোমাকে পূজো করছে কি দর্শন দেখুন বৃন্দাবনে যখন আমরা জঙ্গল দিয়ে যাই দেখে ঝুন্ডুকে ঝুন্ডু এই চারিদিকে ঝুন্ডু বৃক্ষ থাকে লতা ফুল জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয় বিশ্বাস নিয়ে কেউ যদি ভীত হন তাহলে কিন্তু তিনি পরিক্রমা করতে পারবেন ওর ভেতর সাফ থাকতে পারে। দৃঢ় বিশ্বাস নিয়ে একবারে চলতে হবে কৃষ্ণ আছেন যদি এই বিশ্বাস যান নাই তার বৃন্দাবন পরিক্রমা যাওয়া উচিত নয় কিছু গিয়ে জড়ো বাঁদর দেখে আসবে মূত্রা মূত্র বিষ্ঠা কিছু লোকজনের হইচই এইসব দেখে চলে আসবে আমরা বলি বৃন্দাবন দেখার যে আপনারা দৃশ্যতা করছেন তার আগে অপ্রাগে হরিকতা শুনে ভজন করে নিজেদের বৃন্দাবন দর্শনের যোগ্য করব মহারাজ বৃন্দাবন ওভাবে দর্শন হয় না বৃন্দাবন ও ধরনের জিনিস নয় আমি ভাড়া কেটে চলে গিয়ে বৃন্দাবন দেখে চলে আসব, গিরিরাজকে দেখে চলে আসব, আসবো রাধাকুণ্ডস্থান দেখে এসছি মহারাজ হয় না এটা হয় না এ ধরনের দর্শন হয় না কিন্তু অপ্রাকৃত দর্শনে প্রতিষ্ঠিত হতে গেলে গুরু বৈষম্য সে ধরনের উন্নত অবস্থা হলে তবে সে এখানে বসেই বৃন্দাবন দর্শন হবে তার অপ্রাকৃত বিন্দাবন দর্শন হবে এই কথাগুলো আমরা বুঝিয়ে পাচ্ছি না লোকগুলো এত খেপে গেছে তাদেরকে বুঝিয়ে পাচ্ছি না তারা সব ফেলে দিয়ে জগন্নাথকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছেন তারা শুনছেন না কথাবার্তা হরিকথা শোনা তাদের বিতা হয়ে যাচ্ছে বলছেন ये धरणे बलराम सेवा कर श्रीकृष्ण के श्रीकृष्ण भगवान केवा जो पेता युगे जख राम लक्षण हिसाब आविर हो लक्षण हल चार भाईर मध्य सर्वकनिष्ठ छे राम लक्षण ভরসতে তিন নম্বর না তিন নম্বর দু নম্বর ছিলেন দু নম্বর কনিষ্ঠ ছিলেন হচ্ছে তা রামের